িলহমো ইয়ুহ্লদী নমুতু কত কল তো তু ই মুসলিমোয়ুহন্নসুতো রকুমুদী খুপিদ মিপি খিহুকুদী به নীল ان الله <سؤال> كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم الله ورسوله فقد فاز فوزا عظيما اما خير الحديث الله وخير الهديه هدي محمد صلى الله عليه وسلم সম্মানিত দরবারে কুটি আল্লাহ আল্লাহাক আমাদেরকে নবী সালামের এবং খোলা পায়ে রাশেদিনের সাহবাই কেরামের সালফ সালের একটু সুন্না সলাতুল খুশুফ सलातुलुसुफल कमर आल्लापाक जमायत आदाय कर तौफिक दिए आल्मदुल्ला एक गुरुत्वपूर्ण सुन्ना जेटी शून्नते राबा शून्ते मोक् सला कुसुफ सला खुसुफ ये समयटर मध्य चंद्र ग्रहण और सूर्य ग्रहण है यटि समय আল্লা সুবহানো তলার পক্ষ থেকে বিভিন্ন আজাব ও গজব নাজিল হওয়ার আশঙ্কা থাকে তো এজন্য যখনই সলাত সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হয় তখন সমস্ত আম্বিয়া সালামের শিক্ষা হলো যে এই সময়ের মধ্যে বেশি বেশি সলাত আদায় করা বেশি বেশি দোয়া করা বেশি বেশি জিকির আসকার করা বেশি বেশি সদাকা করা এবং এই কেন্দ্রিক সূর্য এবং চন্দ্রকেন্দ্রিক যুগে যুগে অসংখ্য শিরিক মানুষের মধ্যে বিদ্যমান ছিল তো আমরা দেখি যে ইব্রাহিম আলহ ইসালামের যুগে মুশরিকদের একটি বড় অংশের ধারণা ছিল যে সূর্যকে তারা রব মনে করত চন্দ্রকে তারা রব মনে করত এজন্য আমরা প্রথম রাকাতে যে সুরাল আনাম থেকে তাল করলাম এখানে ইব্রাহিম আলহ ইসালাম তার কাউমের লোকদেরকে দেখলেন যে ফালাম্মা কামারা রামারা বা রাত্রে যখন চাঁদ উদিত হলো তখন ওই সমাজের মর্শিকেরা বলতে লাগলো যে এটা তো আমাদের রব অর্থাৎ এই চাঁদের সাথে আমাদের অনেক ভাগ্য নির্ভরশীল এটার মধ্যে আমরা অনেক কিছু আমরা কল্যাণ অকল্যাণ নির্ভর করে যেটা আমাদের দেশে অনেক মানুষ বিশ্বাস করে আমরা ছোটবেলায় দেখতাম যে যখন চাঁদ উঠত তখন অনেক মুরব্বীরা বলতেন যে এবার এই ছাঁটটা একটু বাঁকা হয়ে কাঁথ হয়ে উঠছে তা কাঁথ হয়ে উঠা মানে এবার দুর্ভিক্ষ হবে অভাব অনটন দেখা দিবে আবার কখনো কখনো বলতেন যে ছাঁটটা আবার ঘোলা অর্থাৎ আবার বৃষ্টিপাত বেশি হবে তারপরে এরকম বিভিন্ন ছাঁপ দেখে দেখে বিভিন্ন কথা বলতেন যে এই ছাঁটটা এরকম এবার এটার আশঙ্কা এবার এটার আশঙ্কা এরকম এই এই ধারণাগুলো মুসৃতদের ধারণা যুগে যুগে মর্শিকেরা এইগুলোর কেন্দ্রিক বিভিন্ন আঁকি দেয় বিশ্বাস করত এবং এই চন্দ্রকেন্দ্রিক তারা রাশি নির্ণয় করে যা আমরা রাশিফল দেখে যেটা যে মেষ রাশি বৃষ রাশি কুম্ভ রাশি এরকম রাশি আছে না এই রাশিগুলো এই চন্দ্রকেন্দ্রিক এগুলো হলো চন্দ্র পূজা সূর্য পূজার তারকা পূজার একটা মাধ্যম তো ইব্রাহিম আলহ ইসলামের যুগের লোকেরাবল্লাহ আজার আব্বি তো ইব্রাহিম আলাইসালাম চুপ করে রইলেন ঠিক আছে তোমাদের রব তো দেখা গেল কিছুক্ষণ পরে চাঁদ ডুবে গেছে চাঁদ আর নাই তো ইব্রাহিম আলাইসলাম বললেন ফলাম্মা আফালা ইহাদিন বললেন যে রব তো যিনি হবেন উনি কখনো ডুবতে পারবেন না আমরা ডুবতে পারি কিন্তু রব ডুবতে পারে না রব তো সার্বক্ষণিক বিদ্যমান থাকতে হবে না হয় আসমান জমিন এই বিশ্ব সারা পৃথিবী এগুলো থাকবে কেমনি এই জন্য আল্লাপাক নিজের পরিচয় দিয়েছেন আল্লাহ পাকের কোন গুমও নাই গুম তো নাই নেই তন্দ্রও আসে না যদি তন্দ্রা আসত তাহলেও দুনিয়া আসমান জমিন সব ধ্বংস হয়ে যেত তো ইব্রাহিম সালাম বললেন তোমাদের যে রব এই রব তো কিছুক্ষণ থাকে কিছুক্ষণ থাকে না তো বাকি সময় কে দেখাশোনা করে যে সময় থাকে না তখন ইব্রাহিম আল্লাহলাম ঘোষণা দিনে লাইলাম ইয়াহদিনী রব্বিলাম কৌমের দোয়াল লীন যদি আমার রব আমাকে হেদায়ত না দিতেন তাহলে আমিও গুমরাহিদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম তাহলে এখানে বোঝা যায় যে যারা চন্দ্রের কেন্দ্রিক বিভিন্ন আঁকিতে বিশ্বাসী এরা দল লীন এরা গুমরাহ এরপর সূর্য কেন্দ্রিক পালাম্মা রামসা জিগাতা রব্বি হাদা আকবর যখন সকালবেলায় সূর্য উঠল এবার সবাই বললো যে এটা আমাদের বড়ো রব সবচেয়ে বড় রব যিনি আকবর রফ যিনি উনি এসে গেছে এজন্য দেখবেন আজও মুর্শিকেরা সূর্য উঠার আগে সূর্য উঠার সময় মুর্শিকেরা বিভিন্ন পূজা করে আবাদত বন্দেগি করে এটা সূর্যকেন্দ্রিক পূজা সূর্য কেন্দ্রিক আবাদত ইব্রাহিম আলি সাল্লামের যুগের মুর্শিকেরা এটা করত তাই আবার দেখা গেল এই সূর্য সন্ধ্যার সময় ডুবে গেলো তো ইব্রাহিম আল্লাহাম তখন বললেন যে পালাম্মা আফালাত আমার তোমরা যেই সেরেকেন্দ্রিক এই সকল সেরেক থেকে আমি সম্পূর্ণরূপে মুক্ত অর্থাৎ এটাও ডুবে যায় তো রাত্রে তো এটা থাকে না তাই তখন এটা যদি রব হয় তো এই পৃথিবী আসমান জমিন মানুষ মাখ লোকা দেখলে কে দেখাশোনা করে সালেমান আলহ ইসালামের যুগে যেই সাবা রাজ্যের যেই রানীর ঘটনা আমরা কোরআন একাডেমি পাই সুরা সাবার মধ্যেও আছে আর কয়েকটি সুরে আল্লাপাক বর্ণনা করেছেন সেখানে হুদহুদ বর্ণনা দিলেন যে আমি ওই এলাকা একজন নারীকে দেখেছি তিনি ওই এলাকার মানুষদের নেতৃত্ব দেন ওয়াজা ওয়া কাউমাহা ইয়সুন আল ইসাম সে মিন যে ওখানকার অধিবাসীদেরকে আমি দেখছি যে ওই রানী এবং তার কাউমের লোকেরা আল্লাহকে বাদ দিয়ে সূর্যকে সাজদা করে আল্লাহাকাল যিনি মালিক যিনি তাদেরকে পরিচালনা করেন তাদের তোমরা চেষ্টা করো সুরার রহমান আল্লাপাক বলছেন আসাম সূর্য চন্দ্র নিজে চলতে পারে না এটাকে আল্লাপাক পরিচালনা করেন চন্দ্রের জন্য আল্লাহ নির্ধারিত কক্ষপথ ঠিক করে দিয়েছেন সূর্যকে আল্লাহ এমনভাবে কক্ষপথ দিয়েছেন চন্দ্রকে এমন ভাবে দিয়েছেন চন্দ্র সূর্য একটা আরেকটার সাথে ধাক্কা লাগে না একটা আর সাথে সংঘর্ষ হয় না রাতের সাথে দিন মিশে যায় না দিনের সাথে রাত মিশে যায় না আলাদা আলাদা হয় আল্লাহ কুল্লুন কিছুই তার নির্দিষ্ট কক্ষপথেই চলতে থাকে সম্মানিত ভাইয়েরা নবী সালামের যুগের মুশ্রিকেরাও এরকম চন্দ্রগ্রহণ সূর্য গ্রহণ কেন্দ্রিক অসংখ্য কি আকিদে বিশ্বাস করত যেটি আমরা এই উপমহাদেশে মুশ্রিকদের সাথে বসবাস করার কারণে আমাদের সমাজেও ঢুকে গেছে আমাদের সমাজে এখন দেখা যায় চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ শুরু হইলে বিশেষ করে গর্ভবতী মা অসংখ্য কুসংস্কার সমাজে সিরকি ধারণা প্রতিষ্ঠিত যে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় কিছু খাওয়া যাবে না মাস্ক কাটা যাবে না এটা করা যাবে না ওইটা করা যাবে না করলে গর্বে সন্তানের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে তো তাহলে গর্বে সন্তানের ক্ষতি করে কে চন্দ্রসূর্য নাকি আল্লাহ সুবাহতালা তো বিশ্বাস তো চন্দ্রসূর্যের উপরে চলে গেছে যে চন্দ্রসূর্যের গ্রহণ হইলে তখন চন্দ্র সূর্যের এই গ্রহণের প্রভাবে মায়ের পেটে সন্তানের ক্ষতি হতে পারে এই জাতীয় অসংখ্য সেরকি ধারণা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সাথে সমাজে সম্পৃক্ত আছে তো নবিসামের ছেলে ইব্রাহিম রাদি আল্লাহ তালু যখন মারা গেলেন তখন মুর্শ্রিকেরা বলা শুরু করল এ তিনি মারা যাওয়ার পরেই দেখা গেল যে চন্দ্রগ্রহণ হয়েছে তো লোকেরা বলা বলি করতেছে যে উনার ইব্রাহিম মারা গেছেন নবীরা সেলে মারা গেছেন এই জন্য হয়েছে তো নবী সাল্লাহ সাল্লাম তখন সোলাত আদায় করলেন এবং সলাতের পরে নবী সালাম খোদ্ভা দিলেন ওই খোদ্ভার মধ্যে নবী স্লাইসাল্লামে স্পষ্ট করে দিলেন যে ইন্না শামসা ওয়াল কামারা লাহাদিমাসে মিনাল মাওতে আউলি হায়াতহি নাম বলেন সূর্য এবং চন্দ্র এই দুইটি কোনো মানুষের জন্মের কারণেও গ্রহণ হয় না মৃত্যুর কারণেও গ্রহণ হয় না মানুষের জন্ম মৃত্যুর সাথে চন্দ্র সূর্য গ্রহণের কোন সম্পর্ক নাই দুটি হলো আল্লাহের মধ্যে যখন তোমরা দেখবে এরকম চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হচ্ছে তখন তোমরা দাঁড়িয়ে যাও আর তোমরা চলাত আদায় করো হান্না এবং নবিসাম নিজে চলাত আদায় করে শিক্ষা দিলেন যে এইভাবে এইভাবে তোমাদেরকে দুই রাখ চলা আদায় করতে হবে আরেকটি হাত হিসেছে নবীরা বলছেন যখন তোমরা দেখবে এরকম চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হচ্ছে তখন তোমরা বেশি বেশি তাকবীর বলবে পাকা বেরো বেশি বেশি তোমরা তাকবীর বলো তারপরে পাতা সাদ বেশি বেশি সদাকা করো আর সলাদ আদায় করো তো এই এজন্য এই সময়ের করণীয় দোয়া করা জিকিরাসকার করা সদাকা করা তারপরে সলাত আদায় করা তাকবীর বলা এগুলো হলো চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময়ের আবাদক এই জন্য সম্মানিত ভাইয়েরা আমরা আজকে এই শূন্য আমরা আদায় করলাম তো অনেকের আজকে জীবনের প্রথম সলাতুল খুশুক এর আগে কেউ আদায় করছেন ভাই প্রথম শুনছে ও বাই অনেক আদায় করছে মসজিদে হারামে মসজিদে হারামে ভাই বুঝতে পারা নাই যে এটা সলাতুল কুসুপ না খুসুপ যাই পিছনে দিয়ে শরিক হয়েছেন এখন দেখে যে কির জীবনে তো এরকম নামাজে আদায় করলাম না যে রুকু দুইবার ক্যারাত দুইবার পরে বুঝতে পারছেন যে এটা সলাতুল কুসুপ তো আলহামদুলিল্লাহ এখন থেকে আমরা যখন সূর্যগ্রহণ হবে চন্দ্রগ্রহণ হবে তখন জামাত হোক আর না হোক আমরা একা কি হলেও এই সলাতুল কুসুপ এবং সলাতুল খুসুপ আদায় করতে পারব একই পদ্ধতিতে আদায় করবে এবং অনেক ফোকাহাইকার বলছেন এটা ঈদের জামাত জুমার জামাতে যেরকম মহিলারা অংশগণ করতে পারে এটা মহিলারা এই জামাতেও অংশগণ করতে পারে অর্থাৎ একই হুকুম জুমা এবং ঈদের মতই যে আল্লাপাক আমাদের সবাইকে সুন্নতের উপরে ইস্তেকামত থাকা তৌফিক দিন আল্লাপাক সকল সেরেক থেকে আমাদেরকে মুক্ত রাখুন তাও হীদের উপরে আল্লাপাক আমাদের জীবন নির্বাহ করা তৌফিক দিন সুনতকে শক্ত করে মজবুত করে আগে ধরা তৌফিক দিন সকল প্রকার বেদাত থেকে আল্লাপাক আমাদেরকে হেফাজত করুন আল্লাপাক আমাদের এই পুরা সমাজে বাংলাদেশে আল্লাপাক সুনতকে জারি করে দিন এই দেশ থেকে আল্লাপাক সকল বেদাতকে দূর করে দিন اللہ ہمارکیش کرارے اللہ پاک دا سب دان کرتے ہیں دور کر دن سب اللہ